আব্দুল্লাহ হিবনু উমর রদিয়াল্লাহ তালান্ন হতে বর্ণিত তিনি বলেন নাবিজ সাল্লা সাল্লাম দাঁড়িয়ে খুদ্বা দিতেন অতপর বসতেন এবং পুনরায় দাঁড়াতেন যেমন তোমরা এখন করে থাকো